السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبي والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين و بعد شوما ندرشق بندو أمرا الله صلى الله عليه وسلم إمام أبو جفر طوحب رحمة الله رجيط و بيان اعتقاد أهل السن والجماع أهل السن والجماع ترك دار بنانا اكتب تير اكتب يوم شنية جهان ده أما دير إمام كيامت تير علامات شما الله صلى الله عليه وسلم تير بول سلين ونؤمنوا بي عشرات তারপর তিনি বড় বড় আলহামদুল উল্লেখ করেছেন আমরা আলোচনা করতে কয়েকটি ভরবে কেয়ামতের উপর কেয়ামতের উপর আলোচনা করেছি কেয়ামতের কথা বলেছি এবং বলেছি যে বিষয়ে क्यामत विभिन्न विषय आलोचना कर विशेषकर भविष्य की घटते जा मृत्यू पर सेगना करब राम मध्य सेगरक्षण कर संरक्षण करते सक्षम हननी तेजे आल्लाहबाय क्रामे दिए सेमत जनशाला से आलोचना कर प्रथम आलोचना करते चाहिए क्या अलम की मानुषा গতপূর্বে আমরা আলোচনা করে বলেছিলাম যে আল্লাহ কেয়ামতের বিষয়টি তার নিজের কাছে রেখে দিয়েছেন যেগুলি কাউকে তিনি জানারনি জানাননি কেয়ামত কখন হবে এটা কাউকে জানাননি এজন্য আল্লাহ তালা কোরআনকারী বলেছেন আল্লাহ তালা তার কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান আল্লাহ আল্লাহ তালা তার কাছে এটা সম্পূর্ণভাবে রেখে দিয়েছেন তিনি জানাননি কখন হবে কিভাবে হবে সেটা বলেননি কিন্তু রসুল্লাহাম রসুল্লাহ সাল্লাহাম তিনি কেয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন কিন্তু কেয়ামতের যে সত্যিকার ক্যামত কখন হবে এ কথা কেউ জানে না এজন্য জন্য দেখতে ভাই আমরা কোরআন আল্লাহ বলেছেন তার নবীকে বলছেন তারা আপনাকে প্রশ্ন করছে ক্যামত ক্যামত সম্পর্কে কখন সেটা সংগঠিত হবে করিন্দা মায় রি বলুন এর জ্ঞান তো আমার রবের নিকট তিনি ব্যতীত সেটাকে প্রকাশ করবেন এটা তিনি আর কেউ করবেন না তিনি তার সংগঠিত হওয়া সময় সেটা আল্লাহর কাছেই রয়েছে সাকুল আত্মা আসমান জমিনে খুব ভারী জিনিস এই নামটি লা সংগঠিত সেটা আসমান জমিনের কাছে খুব ভারী অর্থাৎ এটা জিনিস এই জ্ঞানটা নাই তাদের কাছে এই অক্তটি অত্যন্ত ভারী জিনিস সময় লাম ইল্লা বাগতা হঠাৎ করে আসবে এর জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছে অধিকাংশ মানুষ সেটা জানে না সুতরাং সালাম আল্লাহ তাল্লাহ কেমতেন মানুষ আপনাকে প্রশ্ন করছে কেয়ামত সম্পর্কে বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছে কিভাবে আপনাকে জানাবে কিসে আপনাকে জানাবে যে তিনি কোটে অর্থাৎ বি হওয়ার বিষয়টি জানিয়েছেন কিন্তু কেয়ামতের সময়ের জ্ঞান কেয়ামত হবে বা কোন তারিখে তার বিষয়টি সেটা জানাননি অন্য একটা আল্লাহ তার বোচ্ছেন ইয়াস আল উন কাহিনী সাহা ইয়া নামুর সাহা তারা জিজ্ঞাসা করছে কেয়ামত সম্পর্কে কখন সেটা সংগঠিত হবে ফিমা আন্তর আপনার স্মরণের কি কাজ সেটা ইলা রব্বি এর জ্ঞান তো রবের কাছে তিনি শুধু সেটা বর্ণনা করবেন আর কেউ সেটা সেটা সমস্যার সম্পর্কে জানে না হাদিজিবল আমরা দেখতে পাই রসুল্লাহামকে আয়াবি বেদুইন যখন জিজ্ঞাসা করছিলেন যে আকবর ইয়ানী যে আমাকে শাহ সম্পর্কে আমাকে ধারণা দিন কে সম্পর্কে আমাকে বলুন তখন রসুল্লাহ বলেছেন মানহ আলসাইল प्रश्नकारी से प्रश्नकृत व्यक्ति बसि अर्थात उभय समान क्यों जानाई बोला उद्देश्य रसुल्लाम অর্থাৎ জীবিল জানেনা রসুলও জানেন না কেউ সেটা জানে না এটা হল বলার উদ্দেশ্য কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাল কাছে আছে আর কারো কাছে সেটা নাই কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ তালা তার রসুলকে জানিয়ে দিয়েছে তাহলে সেখানে সেই মিথ্যাচার করেছে কারণ এ পক্ষে কোন এর পক্ষে কোন শক্তিশালী বা কোনো দলিল প্রমাণ পাওয়া যায় দলিল বা প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ তালা তার নবীকে কেয়ামতের জ্ঞান জানিয়ে দিয়েছেন এত সময়ের পর হবে অনেকে বলে থাকেন যে পনেরোশ বছর অনেকে বলে থাকেন সাত বছর অনেকে বলে থাকেন এই জাতীয় কিছু অঙ্ক ব্যবহার করে থাকেন এগুলি রস থেকে সাব্যস্ত হয়নি এগুলি মানুষের বানোয়াট বা বানানো জিনিস মূলত এগুলো অধিকাংশই ইসরায়েলি বর্ণনা যেগুলি তারা বলেন ইসরায়েলের বিভিন্ন কিতাব থেকে নিয়ে বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে মুসলিমদের মধ্যে প্রচার প্রসার করেছে বরং কেয়ামতের ব্যাপারে জ্ঞানের কেয়ামতের যে জ্ঞান সেটা একমাত্র আল্লাহ বলে যেতে জানে আর কেউ জানে না এটাই আমাদের ইমান আনতে হবে যে কখন কেয়ামত হবে কেউ জানে না কিন্তু কেয়ামত কখন হবে সেটা না জানলেও একটি জিনিস কিন্তু আমাদের জানা থাকা দরকার সেটা হচ্ছে যে কেয়ামত অতি সন্নিকটে কেয়ামত অতি সন্নিকটে কেয়ামত যেন চলে আসছে এই কথাটি কোরআন এবং সুনায় বিভিন্নভাবে বিভিন্ন ভাবে রসল্লা বর্ণনা করেছেন কোরআন করিমের বিভিন্ন জায়গাতেও আল্লাহ সেটা তিনি আল্লাহ আল্লাহ তালা বলছেন ইকালিনাসা হিসা ওম ওহম গাফলতি মহারেদুন মানুষের মানুষের মানুষের হিসাবের সময় অতি সন্নিকট হয়ে গেছে অর্থাৎ কেয়ামত অতি সন্নিকটে তারা গাফলতির মধ্যে রয়েছে আপনাদের মধ্যে মুখ ফিরিয়ে রয়েছে বলে আল্লাহ তালা ঘোষণা করে অন্য অন্য আল্লাহ আপনাকে কিসে জানাবে হতে পারে क्या अति निकटे आल्लात आशारत अति सन्निकटे विषय टी अल्लाह तला कुरानी वर्णना कर रसुल्ला অতি নিকটের রসুল পরে কেয়ামত অনুষ্ঠিত হবে মাঝখানে আর কোন উম্মত নেই আর কোন নবী নেই আর কোন রাসুল নেই আর কোন শরীয়ত নেই অর্থাৎ এর পরে কেয়ামত অনুষ্ঠিত হবে রসুল্লাহাম ঘোষণা করেছেন অন্য হাদিসাম বলেছেন বোস তুফি ইনাসামী সাড়া আমাকে প্রেরণ করা আমাকে আমি তো প্রেরিত হয়েছি সায়ামতের বাতাস কেয়ামতের নাসামের মধ্যে নাসাম শব্দ অর্থ হচ্ছে প্রাথমিক বাতাস যা ভোরবেলায় প্রথম ব্যবহৃত প্রবাহিত হয় অর্থাৎ যেন केयामतर आगे शुरू जान शुरू हो गए अथवा नासमर्थ हलो व्यक्ति अर्थात इस समस्त लोकधर ऊपर क्या संघटित तर प्रथम पर्याय प्रेरण कर प्रेरण कर लोक देते सर्वशेष लोक मध्य क्या संघटित रसुल्लाम से घोषणा कर अनुरूप भाव हादी अरस रसुल्लासल्लम बजियल हुकुम ফি আজমান খালা মিন আবাইনা সালাত তোমাদের এই দুনিয়াতে থাকার যে সময়টুকু সময়টুকু তো এরকম পূর্ববর্তী উন্মতের তুলনা তোমাদের সময় হচ্ছে এরকম এক একদিনের মাবাই না সালাত ডুবা পর্যন্ত অবস্থান করবে বর্ণিত তিনি বলেন কুনায় জুলুস আন্দানবী সাল্লাম আমরা রসুল্লাহাম কাছে বসা ছিলাম ওসমস আলা কয় আর সূর্য ছিল কয় পর্বতের উপরে কয় পর্বতের উপরে ছিল এই ঘটনাটি হয় বি দেয় যে না হয় যখন যখন রসুল্লাহ জয় করেছেন তখনকার ঘটনা কারণ কয়েক পর্বতটি মক্কার একটি পর্বত আসলের পরে রসুল্লাহ এই পর্বতে এখানে বসা ছিলেন একসাথে আর সূর্য ছিল কয়েক পর্বতে তখন রসুল্লাহ সাল্লাহাম বলেছিলেন মা আর মা রুকম ফি আর্মা রেমান মাদা ইল্লা কামা বাকি নাহা রেফিমা মাদা মিনহু তোমাদের এবং আগের উম্মতের মধ্যে সময়ের যে বাকি বাকি অংশটুকু রয়েছে দুনিয়া ধ্বংস হওয়ার তার উদাহরণ হচ্ছে এরকম যে এই যতটুকু সূর্য দেখতে পাচ্ছ সূর্য ডুবা এবং এরটুকু সময় বাকি রয়েছে আর এর আগেরটুকু পূর্বত উমদের এর পরেরটুকু তোমাদের এটাই বলেছেন উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন এ সবই বোঝা যাচ্ছে অল্প সময় শুধুমাত্র আমরা এই দুনিয়াতে অবস্থান করতে পারবো আর কিয়ামতের পূর্বের সময়টুক অতি নিকটে এটাকে দূরে করে দেখা ইন্দ হুমিয়ারাও না হু এটা কাফেরদের কাজ তারা কেয়ামতকে অনেক দূর করে দেখে এবং এটা ফার্সেকদের কাজ যারা ইমান আনা তাদের কাজ আর যারা ইমানদার তারা সবসময় ভীত বহবল থাকে তারা ভীত হয় যে কেয়ামত মুশফিক বলছেন তারা ভীত থাকে সব সময় যে কখন কেয়ামত না সংগঠিত হয়ে যায় এই জন্য ইমানদার সবসময় কেয়ামতের ভয়ে ভীত থাকে যেটা অতি নিকটে মনে করে তারা সোল্লা সাল্লা যে বলেছেন বরিশুয় সাহুকে হাতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটি এই জন্য রসুলের শেষেছেন রস আসলাম উদ্দেশ্য সুতরাং কেয়ামত অতি সন্নিকটে বিষয়টি আমাদের ইমার আনতে হবে যে যদিও কেয়ামতের জ্ঞান আমাদের নাই কিন্তু অতি সন্নিকটে সেটা আনতে হবে তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সময় দর্শক বিন্দু আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে কেয়ামত অতি সন্নিকটে সন্নিকট হলে যেদিন সন্নিকটে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং সেটার কী আলামত জানতে হয় আল্লাহ কোরআন এবং সুলনাতে বিভিন্ন জায়গাতে কেয়ামত আলা তুলে ধরেছেন কেয়ামত আলামতগুলিকে আরোপীতে বলা হয় আশরা আশরাধ শব্দ অর্থ আলামত যে আলামত প্রথম পর্যায়ে যেগুলি দিয়ে শুরু হয় যে কোনো সে সুরতি অর্থ হলো পুলিশ কেন যে কোনো সুলতান বাদশাহ আগে আগে যায় যাতে করে এই অবস্থাটা মানুষ সাবধান হয় সেভাবে কেয়ামতের আগে আল্লাহ তালা যে সমস্ত আলামত বা চিহ্ন দিয়েছেন সেগুলিকে আশ্রাহ বলা হয় কেয়ামত শব্দের আরে আরো বেশিটা ব্যবহৃত হয় থাকে সেটা হচ্ছে চা চা আর তুলোক্ষণিক যেহেতু সেটা হঠাৎ করে সংগঠিত হবে এমন কি কোনো কোনো হাদিসে আসছে যে মানুষ তার কাপড় বিছাবে বিক্রি করার জন্য কিন্তু সেটাকে আবার নতুন করে আবার সুন্দর করে সাজিয়ে রাখবে সেই সুযোগটুকু সে পাবে না অনেকে তার তার জন্তুকে খাবার দিবে সে খাবার খাবারটাকে সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থাপনা করতে পারবে না এর আগে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এই জন্য কেয়ামতের এই সময় যেহেতু খুব কম অল্প সময় এই এটাকে আল্লাহ তার সবচেয়ে একটা এমন একটা শব্দ ব্যবহার করেছেন এই জন্য সাহ বলেছেন সাহ অর্থ হচ্ছে যে ক্ষণিকের সময় যে এত ছোট অল্প সময় যেটার সে আর শব্দ ছোট অল্প শব্দ ব্যবহার করা যেত না এই জন্য তিনি ব্যবহার করছেন চা অর্থাৎ শ্রাহ চা সেই ক্ষণিকের বিভিন্ন আলামত সেই ক্ষণিক আসার সেই সময় আসার যে বিভিন্ন আলামত রয়েছে সেই বিষয়গুলি আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব दर्शक बिंदु आलोचना करते हैं क्या क्या तीन क्या तीन पर्यायर एक व्यक्ति क्या एक हे गोष्टी क्या हर सर्वजन क्या व्यक्ति क्या जे व्यक्ति मारा जाए व्यक्ति क्या शुरू हो जाए द्वितीय गोष्टी क्या गुष्ठी क्या हम एक प्रजन्म जन चले जाए तर कम शुरू हो जाए তৃতীয় যে ক্যামত যেটাকে বলা হয় দিনিশে দা তিনটা জিনিস তৃতীয়টা হচ্ছে ক্যামত অনুষ্ঠিত হবে আরো এই ভাষায় একটাকে বলা হয় সাহতুল সোগরা আরটাকে বলে সাহাতুল ওস্তা আরটাকে বলা হয় সাহাতুল সাহতুল সোগরা কোবরা আরটা বলা সোহাতুল ওস্তা সাহাত কুবরা তিনটি তিন ধরনের কে বলা হয় সুতরাং সাহতুল সোগরা বলতে বোঝানো হয় যা ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তি যখন মারা যায় बेदीन इसे रसुल्ला केयमत कठटित हो बेदीन इसे बोलत रसुल्लासलम तरह मध्य छोट व्यक्ति के देखे बोलें जीवित थे तक এর মারা গেলে কেয়ামত শেষ হয়ে শুরু হয়ে অর্থাৎ এই প্রজন্ম তোমাদের প্রজন্মের কেয়ামত তখন শেষ হয়ে শুরু হয়ে গেছে এর পরবর্তী পরবর্তী প্রজন্ম আলাদা কেয়ামাত সংগঠিত হবে এটা হচ্ছে রসুল্লাহ আসালামের ভাষ্য অর্থাৎ মধ্যম পর্যায়ে কেয়ামা মধ্যম মধ্যম ধরনের কেয়ামত হচ্ছে প্রজন্ম শেষ হয়ে যাওয়া আর কেয়ামতের সবচেয়ে বড়টা হচ্ছে যেটা কবর থেকে উঠবে ধ্বংস হয়ে যে কবর থেকে উঠবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে সেটা হচ্ছে আশা আতুল আল্লাহ কোরআনে কারিম আল্লাহ তালা কোরআনসূন্নাতে সাহা বলতে এটাকে বেশি বেশিরভাগ সময় উল্লেখ করা হয়েছে এজন্য আল্লাহ তালা বলছেন ইস আল কাহিনী সা তারা আপনাকে সাহা সম্পর্কে জিজ্ঞাসা করা এছাড়া কোনো ব্যক্তি বা প্রজন্ম নয় এছাড়া হচ্ছে সর্বগ্রাসী সর্বব্যাপী যেই ঘটনা ঘটে যাবে যেই ক্ষণিক এসে যাবে সেটাকে বলা হয় সাবরা বা বড় বড় বড় বড় কেয়ামত সেই বড় কেয়ামত অনুষ্ঠিত হবে কখন কোরআনে কারিমে আল্লাহ তালাউন্নতে বলেছেন ইস্ক তারাবতী সা কেয়ামত সেই মহা সময়টি खूब निकटवर्ती गए क्या खूब निकटवर्ती गेस कुरने करीम आल्ला छोट बड़ दो कथा उल्लेख छोट बड़ दो क्या कथा उल्लेख कर الله تعالى إذا وقعت الواقع ليس لواقعتها كذبة خوافدت الرافع إذا رجت الارض رجة وبوستت الجبال بس فكانت حبام بث وكنت مزوازن سلاثة سورة واقع هذا يقول اكتكشات هذا يقول كيامتر قطب الله كيامتر قطب الله كيامتر قطب الله كخانو كخانو تيني কেমতা করেছেন আল্লাহ এবং সেটাকে ছোট আকারে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ফালাউলা ইজা বালাগাতিরাশি থেকে পঁচাশি নম্বর আল্লাহ এই মানুষের জীবন মৃত্যুর সময় যে ঘটনা ঘটবে সেটাকে এক ধরনের সময় কথা উল্লেখ করেছেন যে এই সময়ে কলালা যাবালা যখন তার হলকুম পর্যন্ত পৌঁছে কণ্ঠনালী পর্যন্ত তার তার রূপ পৌঁছে যায় এবং সে সময় তার কি ঘটনা হয় এবং তার মৃত্যু হয় সেটা তার একটা কেয়ামত সে বিষয়টা তুলে ধরেছেন সুরাওয়াকে আল্লাহ তালা দুই ধরনের কেয়ামতের কথা উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল যে কেয়ামত সংঘটিত হবে সে কেয়ামতের তিনটি পর্যায়ে আছে একটি হচ্ছে ব্যক্তি কেয়ামত আরেকটি হচ্ছে সামুষ্ঠিক বা প্রজন্ম প্রজন্ম শেষ হয়ে যাওয়া আরেকটি হচ্ছে সর্বগ্রাসী সর্বব্যাপী যে কেয়ামত সংগঠিত হবে এই কেয়ামতের তিনটি পর্যায়কে আমাদের জানা দরকার কিন্তু কোরআন মুখ সুন্দর যখনই কেয়ামতের কথা আলোচনা হয়েছে বেশিরভাগ জায়গাতেই সর্বগ্রাসী সে কেয়ামতের কথাই বুজানো হয়েছে যার পরে আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ নেই কোন মানুষের থাকবে না বরং দুনিয়া হয়ে যাবে আরেকটি আল্লাহ বলে পরিবর্তন হয়ে যাবে এই জমিন আরেক জমিনে পরিবর্তন হয়ে যাবে এবং মানুষ আল্লাহর সামনে প্রকাশ হয়ে পড়বে আল্লাহর সামনে মানুষকে উপস্থিত হতে হবে সেই কেয়ামতই হচ্ছে সর্বগ্রাসী কেয়ামত সেই কেয়ামতের আলামতি এখন আমরা বর্ণনা করব সময় দর্শকবিন্দু क्यामत आलमत आलोचना कर पूर्वते क्या रुसम जाता कत प्रकार कत प्रकार रहे क्या आलमत मानुषे विभिन्न भी भी अवस्था देखा जाए क्यो, क्यो, क्यों क्यों क्या आलम आलमत के दुभागे भाग कर तीन भागे भाग कर दिक्कन भाग भाग करा जाए प्रथम देखते चाहिए क्या आसले मौलिक भाई क्या आलमत दुर्ग विभाग एक बड़ो आलामत छोट आलमत আমরা ছোট আলামত নিয়ে শুরু করব বড় আলামত হচ্ছে এমন আলামত ছোট আলামতগুলো এমনগুলো যেগুলো রসুল্লাহ সাল্লা ইসলাম বলে দিয়েছেন তার সময় থেকে শুরু করে বড় আলামত আসার আগ পর্যন্ত চলতে থাকবে সেগুলো অনেক রকমের আছে সেগুলি কোন সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারিত নয় কিন্তু বড় আলামতগুলো সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারিত এবং সেগুলোর পরে সঙ্গে সঙ্গে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সেগুলো একবারে অনুষ্ঠিত হবে আর ছোটো ছোটো আলামতগুলি বারবার হতে থাকবে সময়ের বিবর্তনে হতে হতেই থাকবে এবং সমস্যা হবে কখনও সেটা হবে কখনও সেটা আবার সেটা বন্ধ থাকবে আবার শুরু হবে ছোটো আলামতগুলি বারবার হবে কোনো কোনটি কোনো কোনটি সেগুলি হয়ে শেষে চলে যাবে কোনো কোনো সেগুলি এখনও হয়নি সামনে আসবে কিন্তু বড় আলামতগুলো যখন আসবে তখন তারপরেই কেয়ামত আসবে বলে আমাদের বিশ্বাস করতে হবে আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লা আলী বড় আলামতগুলির কিছু নমুনা তিনি বলেছেন বলেছেন অনুপ মুবে আশা ইসার আমরা কেয়ামতের আলমতের ইমান রাখি যেমন খুরুজাল দাজ্জাল বের হওয়া নজরুল ইসেবিন ইসেবেন মারিয়ামের নাজিল হওয়া আকাশ থেকে অনুপ মুবে তুলু ইসামসরে এবং পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া এবং খুরুজ দাববাতল আলমী মদেহা তার স্থান থেকে জমিনের বিভিন্ন স্থান জমিনের সুনির্দিষ্ট স্থান থেকে বের হওয়া দাববাতুল আর্থ জমিনের প্রাণী যেটাকে দাববাতুল আর্থ এই নামেই প্রসিদ্ধ এটা বের হওয়া এভাবে তিনি বড়ো আলামেদগুলি তুলে ধরেছেন কিন্তু আমরা যদি দেখতে ভালো করে দেখে দেখতে পাবো দেখতে পাবো যে কিছু কিছু এর মধ্যে তিনি ছোট আলামতগুলি উল্লেখ করেননি অর্থাৎ ছোট কিছু আলামত রয়েছে যেগুলি করিসে আসছে সেগুলি আমরা উল্লেখ করবো আমাদের ইমাম কেন উল্লেখ করেনি তিনি আসলে বড় আলামতগুলি বলে ছোটগুলো যে আসে সেগুলো অস্বীকার করেননি বরং বড়গুলো বলে তিনি বোঝাতে চেয়েছেন যে কেয়ামতের আগে যেগুলি সংগঠিত হবে সেগুলির ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু ছোট ছোটো আলামতগুলো আমাদেরকে জানতে হবে আমরা দেখতে পাই ছোট আলামতগুলো তিন ভ্যাবিভক্ত কে আমাদের ছোট আলম আলামতগুলি তিন ভাবে ভক্ত তার মধ্যে একটি হচ্ছে যে কিছু আলামত এমন আছে যা প্রকাশ পেয়েছে এবং শেষ হয়ে গেছে যেগুলো আর হবে না আবার কিছু আলামত এমন আছে যা প্রকাশ পেয়েছে এবং সেগুলি প্রকাশ পেতেই থাকবে এবং সেগুলো চলতে থাকবে এমন কি বড় আলামতের পরেও সেগুলি থাকবে আবার দেখা গেছে কিছু আলামত এখনো প্রকাশ পায়নি তবে সেগুলো প্রকাশ পাবে সেগুলি কখনও কখনও বড় আলামতের পরে আগে যে কোনো সময় সেগুলি প্রকাশ হইতে পারে এভাবে আমরা দেখতে পাই যে প্রথমত কেউ আমাদের আলামত দুর্ভাগ্য বিভক্ত একটি হচ্ছে বড়ো আলামত একটা ছোটো আলামত বড় আলামতগুলো দশটি বা দশটি তারকা দশটি বিভিন্ন হাতে দশটির কথায় এসেছে সেগুলো কখনো কেউ দশ উদ্দেশ্য নাও হইতে পারে উদ্দেশ্য হচ্ছে যে এই জাতীয় বড় বড় আলামতগুলো যেগুলো সংখ্যার দিক থেকে নয় কারণ বড়ো ইয়ার দিক থেকে ঘটনার দিক থেকে বড় বৃহৎ আর ছোট আলামতগুলো তিন ভাবে বিভক্ত একটি হচ্ছে কিছু আলামত এসেছে এসে শেষ হয়ে চলে গেছে এগুলো আর আসবে না আবার কিছু আলামত আছে এসেছে এবং সেটা চলতে থাকবে চলমান প্রক্রিয়া আর কিছু আলামত ছোট আলামত এখনো আসেনি সেগুলো সামনে আসবে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়াই করব আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত